সামনে উপস্থিত হয়েছে তা হচ্ছে জীবের আপদ বা জীব দিয়ে যে অন্যায় কাজগুলো আমরা করি যা কোরআন হাদিসে আমাদেরকে নিষেধ করা হয়েছে সে সম্পর্কে দুটি কথা প্রিয় দর্শক বন্ধুর সামনে পরিবেশন করব। এই জীব মোহান আল্লাহ রব্বুল আলমিনের এক বিরাট নেয়ামত এই নিয়ামতকে তার কৃতজ্ঞতার কাজে তার আনুগত্যের কাজে ব্যবহার করা উচিত এবং এর অপব্যবহার বা অসৎ ব্যবহারে আল্লাহর অকৃতজ্ঞ যাতে না হয়ে যায় সে ব্যাপারে প্রত্যেক আল্লাহর বান্দার খেয়াল রাখা উচিত এই জীব দিয়ে কারো মনে কষ্ট দেওয়া যায় না এই জীব দিয়ে কারো ইজ্জত সম্ভ্রম এবং কারো মান এবং তার ইজ্জতের ওপরে হামলা করা যায় না এই জীব দিয়ে কারো গিবদ করা যায় না এই জীব দিয়ে কারো ওপর মিথ্যা অপবাদ দেওয়া যায় না এই জীব দিয়ে মিথ্যা কথা বলা যায় না এই জীব দিয়ে মিথ্যা কসম খাওয়া যায় না কারণ বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম এ সমস্ত জিনিস থেকে আমাদেরকে নিষেধ করেছেন বিদায়ী হজের সময় আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহাল্লাম তার সাহাবিদেরকে সম্বোধন করে বলছেন হাদা কাল ওয়মন হারাম কাল فأي شهر هذا قالوا شهر الحرام قال فأي بلد هذا قالوا بلد الحرام فقال إن دماءكم وأموالكم وعراضكم عليكم حرام كحرمة يومكم هذا في شهركم هذا في بلدكم هذا ألا هل بلد ألا هل بلد ফালিবাল্লিগুল শাহিদুল গাইব ও মুসলিম শরীফের এই হাদিস আল্লাহর নবী সাহাবিদেরকে লক্ষ্য করে জিজ্ঞাসা করলেন তোমরা কি জানো আজকের দিনটা কোন দিন সাহাবিরা উত্তরে বললেন আজকের দিনটা হচ্ছে হারামের দিন আল্লাহর নবী প্রশ্ন করলেন তোমরা কি জানো এই মাসটা কোন মাস সাহাবিরা উত্তরে বললেন এটা তো হারাম মাস আল্লাহর নবী আবারও প্রশ্ন করলেন তোমরা কি জানো এই শহরটা কোন শহর সাহাবিরা উত্তরে বললেন এটা তো হারাম শহর তখন রসলে করিম সাল্লাহাল্লাম বললেন তোমাদের মাল ধন ধনক তোমাদের রক্ত ও আরাক এবং তোমাদের মান সম্বরম হারাম আরেকম তোমাদের ওপরে হারাম করা হয়েছে কাহুর মাথা হাদা যেমন এই দিনটা হারাম যেমন এই মাসটা হারাম যেমন এই শহরটা হারাম ওইভাবে তোমাদের পারস্পরিকের ওপরে আল্লাহ রব্বুল আলমিন রক্তকে এবং তার মালকে এবং তার মান ও সম্ভ্রমকে হারাম করেছেন না তোমরা কারো রক্তপাত করতে পারবে না তোমরা কারো মাল আত্মসাত করতে পারবে আর না তোমরা কারো ইজ্জত ও মান সম্ভ্রমের ওপরে আক্রমণ করতে পারবে एगुलो के अल्लाह ताल तुम्हारे ओपर हराम दिए तो तबी मोहम्मद रसल्लाह सल्लाह आली वाल्लम यदी से कथाटी बोझाते चाहलें से जीव दिए तुम्हरा कानुषे मान इज्जतर ओपर आक्रमण करष्टे व्यथा दीते कारण ये जिनटा तुम्हारे ओपर मोहान अल्लाह रबुल आलमीन हराम दिए तीवे হিফাজত করতে হবে আমরা যেন এই জীব দিয়ে কোনো মানুষের মান ও ইজ্জতের ওপরে হামলা ও আক্রমণ করে তাকে যেন আমরা কষ্ট না দিই এই জীবনের আপদ হচ্ছে যে আমরা এই জীব দিয়ে ঝগড়াঝাটি করি এই জীব দিয়ে একে ওপরের সাথে আমরা বিবাদে লিপ্ত হই এই জিনিসও আমাদের ওপরে নিষেধ করা হয়েছে কিন্তু যদি ঝগড়া বা তর্ক বিতর্ক এমন হয় যে তর্ক বিতর্কের মাধ্যমে আমি আপনি কোনো একটা সত্য জিনিসকে প্রতিষ্ঠা করতে চাই বা কোনো একটা সত্য জিনিসকে সাব্যস্ত করার জন্য যদি আমরা আপোষে তর্ক বিতর্ক করি তাতে কিন্তু কোনো দোষ বা কোনো আপত্তি থাকবে না সে কথা বলেছেন মহান আল্লাহ রব্বুল্লা আলমিন তার কালাম পাকে আল্লাহ বলেন। রব্বুল্লা আলমিন বলেনা বিল্লতি যে তোমরা উত্তম নসিহত হেকমত ও কৌশলের মাধ্যমে এবং উত্তম নসিহতের মাধ্যমে মানুষদেরকে আল্লাহর দিনের প্রতি আহব্বান জানাও ওয়াজ হুম বিল্লাহিয়া আহসান আর উত্তম পন্থায় যদি তাদের সাথে তর্ক বিতর্ক করার প্রয়োজন হয় তাহলে সেই তর্ক বিতর্ক হবে উত্তমপন্থায়। সেখানে কোনো অশ্লীলতা থাকবে না সেখানে কোনো করা কথা থাকবে না সেখানে কোনো অসভ্য বা অশালীন ব্যবহারও থাকবে না चारित्रिक दिक दिए ठीक है ए रकम प्रयोजन बोधे जदि तर्क वितर्क करार दरकार कर जिनके प्रतिष्ठा करार्ज तुम्हरा तर्क वितर्क करते बो इब्बाका आलम बेमानदाल अनसाबलिमो बिल मोहत अवश्य अवश्य, अवश्य तुम्हारीपालक खूब बसि भावरे जानें কে তার পথ থেকে ভ্রষ্ট হয়ে গেছে এবং কে হেদায়ত লাভ করেছে তাদের ব্যাপারে মহান আল্লাহ রবুল্লা আলিমিন সবথেকে বেশি জ্ঞাত এবং সব থেকে বেশি জানেন এটা হচ্ছে সোরা নাহালের আয়াত এই আয়াতে আল্লাহ রব্বুল্লা আলিমিন আমাদের জন্য বৈধ করেছেন যে আমরা উত্তম পন্থায় প্রয়োজনে সত্যকে প্রতিষ্ঠা করার বা সত্যকে সাব্যস্ত করার লক্ষ্যে একে অপরের সাথে যদি প্রয়োজন হয় তাহলে আমরা তর্কে লিপ্ত হতে পারি অনুরূপ মহান আল্লাহ রব্বুল্লা আলিমিন আর একটি আয়াতের মধ্যে বলছেন ওয়ালা তুজাদিলু আহলাল কিতাব ইল্লা বিল্লাতি হিয়া আহসান কিতাবধারী যারা তাদের সাথে তোমরা বিবাদে লিপ্ত হয় না কিতাবধারী যারা তাদের সাথে তোমরা তর্কে লিপ্ত হয় না তবে যদি উত্তম হয় তাতে কোনো দোষ আর উত্তম যে তর্ক বিতর্ক হবে উত্তম যে বিবাদ করার প্রয়োজন হবে সেটা হবে জ্ঞানের আলোকে মানে সেখানে জ্ঞানের আলোকে বসে একটা জিনিসকে সাব্যস্ত করতে বা একটা জিনিসকে প্রতিষ্ঠা এবং তা প্রমাণ করার প্রয়োজনে এরকম তর্ক বিতর্ক হবে সেখানে চারিত্রিক কোনো দোষ থাকবে না সেখানে অশালীন কোনো ভাষা অসভ্য কোনো গালাগালিও থাকবে না বরং সভ্য এবং স্বাভাবিক অবস্থায় ভদ্রতার সাথে নরমপন্থায় পন্থায় একে অপরের সাথে বুঝাবুঝির মাধ্যমে আমরা কোনো একটা জিনিসকে নিয়ে তর্ক বিতর্ক করি যাতে ইসলাম এবং ইসলামকে সাব্যস্ত করার বা ইসলামের কোনো জিনিসকে প্রমাণ করার ব্যাপার থাকবে এছাড়া অন্য কোনো বিষয়কে নিয়ে ঝগড়াঝাঁটি বা অন্য কিছু করা আমাদের জন্য শোভনীয় হবে না তো এই ধরনের তর্ক বিতর্ক করতে গিয়ে হয়তো একটু আওয়াজ উঁচু হয়ে যেতেও পারে অনেক সময় হয়তো মনে হবে যেন ঝগড়া হতে আছে তবে যদি তা সীমা লঙ্ঘন না করে এবং সেখানে যদি অশালীন কোনো ভাষা বা অশালীন কোনো শব্দ ব্যবহার না করা হয় তাহলে তা অপরাধ হবে না এবং তাতে আমাদের জন্য কোনো গুণাও হবে না অতএব প্রয়োজন বোধে কোনো সত্যকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের জন্য বৈধ যে আমরা তর্কে লিপ্ত হতে পারি এখন একটি ছোট্ট বিরত নিচ্ছি সাথে থাকুন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 আর আমার দায়িত্ব সত্যটা বলেন দেখুন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বাংলায় মোমেনের চাল চলন ইসলামী তরিকা আমলের পরীক্ষা আমি মোহাম্মদ হাশিমাদানী আপনারা দেখছেন দেখুন ইসলামী নৈতিকতা দেখুন আদর আজ সন্ধ্যা পাঁচটায় বা পুনঃ সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে বাংলায়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 প্রায় সবাইকে স্বাগত জানাচ্ছি আলোচনা চলছিল যে যে তর্ক বিতর্ক উত্তম পন্থায় হয় কোনো সত্য জিনিসকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে তাতে কোনো আপত্তি বা কোনো দোষ থাকে না কিন্তু যদি তর্ক বিতর্ক ঝগড়ার মতো রূপ ধারণ করে যাতে অশ্লীল ভাষাও ব্যবহার হয়ে যায় তাহলে তা নিন্দনীয় হবে এবং তা কোরআনে হাদিসে আমাদেরকে নিষেধ করা হয়েছে আল্লাহ আল্লাহলা বলছেন যে মানুষের মধ্যে কিছু মানুষ এমনও আছে যারা অজ্ঞাতভাবে জ্ঞান ছাড়াই আল্লাহ সম্বন্ধে কথাবার্তা বলে ঝগড়াঝাঁটি করে আল্লাহ সম্বন্ধে তর্কে বিতর্ক এবং বিবাদে হয় জ্ঞান ছাড়াই ওই একথাভাবে কুল্লা শৈতানি মারিদ এবং প্রত্যেক অবাধ্য শয়তানের তারা অনুসরণ করে আল্লাহ সম্বন্ধে সঠিক জ্ঞান নেই শরীয়ত সম্পর্কে সঠিক জ্ঞান নেই তারপরেও তারা বিবাদে হয়ে গেছে তর্ক এবং বিতর্কে লিপ্ত হয়ে গেছে ঝগড়াঝাটি শুরু করে দিয়েছে যে বিষয়ে জ্ঞান নাই সেই বিষয়ে তর্ক বিতর্ক না করাটাই ভালো এদের অভ্যাস হচ্ছে যে এরা অবাধ্য শয়তান তার অনুসরণ করে সোরা লোকমানের মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন মানুষের মধ্যে কিছু মানুষ এমনও আছে যারা আল্লাহ সম্বন্ধে কোনো জ্ঞান না রাখা সত্ত্বেও বিবাদে লিপ্ত হয় তাদের কাছে না থাকে কোনো পথের দিশারি না কোনো প্রকাশ্য কিতাব কোনো দলিল পত্র কিচ্ছু নাই ভিত্তিহীন তবুও তারা আল্লাহ সম্বন্ধে ঝগড়া এবং বিবাদে লিপ্ত হয়ে যায় এইভাবে মহান আল্লাহ রব্বুল আলীবিন সুরা কাহাফের মধ্যে কাফেরদের অভ্যাস সম্পর্কে কাফেরদের চরিত্র সম্পর্কে তুলে ধরে আমাদেরকে বলছেন ওয়াইফার হাক ওয়াতু আয়াতি ওয়ামা উন্দেরু হুজওয়া কাফেরদের অভ্যাস হচ্ছে যে তারা ঝগড়া করে বাতেলকে নিয়ে তারা ঝগড়া করে একটা বাতেল জিনিসকে প্রতিষ্ঠা করার জন্য একটা ভুল জিনিসকে তারা প্রতিষ্ঠা করার জন্য তারা কি করে ঝগড়া করে আর তাদের উদ্দেশ্য হয় সত্যকে দুর্বল করা হককে দুর্বল করা আর আল্লাহর নিদর্শন এবং আল্লাহ রব্বুল আলামিন যে তাদেরকে ভয় দেখিয়েছেন এ বিষয়গুলোকে তারা একটা তামাশা বা একটা স্বাভাবিক বা একটা ছোটো সামান্য কিছু মনে করে এখানে মহান আল্লাহ রব্বুল আলমিন তাদের নিন্দা করছেন যারা বাতেলকে প্রতিষ্ঠা করার জন্য ঝগড়া করে তর্ক বিতর্ক করে আর যারা সত্যকে দুর্বল করতে চায় বা সত্যকে চাপা দেওয়ার জন্য যারা তর্ক বিতর্ক করে তাদের মোহান আল্লাহ রবুল আলমিন এখানে নিন্দা করছেন বিশ্ব নবী মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আবগাদি এল আল্লাহে আল্লা আল্লাুল হেসাম বোহার শরীফের হাদিস আল্লাহ নবী বলছেন সব থেকে নিকৃষ্টতম মানুষ হচ্ছে আল্লাহর কাছে সেই লোকটি যে খুব বেশি ঝগড়া করে আল্লাহ হেসাম খুব বেশি যে ঝগড়া করে সে হচ্ছে আল্লাহর কাছে সব থেকে বেশি নিকৃষ্টতম ব্যক্তি অনুরূপ আল্লাহর নবী তাদের কথা ধরেছেন যারা জ্ঞান অর্জন করে দিনের কথা শিখতে যায় কিন্তু তাদের দিনের কথার শিখার পেছনে উদ্দেশ্য থাকে কোনো আলিমদের সাথে গর্ব করা বা অজ্ঞ জাহিলদের সাথে তর্ক বিতর্ক করা কিংবা নিজের নাম ও প্রসিদ্ধতা অর্জন করা এরকম লক্ষ্য নিয়ে যারা দিনের জ্ঞান অর্জন করতে যায় তাদের সম্পর্কে তাদের কথা তুলে ধরে বিশ্বনবী মোহাম্মাদ রসুল্লাহ সাল্লাহ আলী হসাল্লাম বলছেন তোমরা এই কারণে শিখতে যেও না যে তোমরা আলেমদের মাঝে গর্ব করবে আলেমদের মাঝে ফখর অহংকার প্রদর্শন করবে এই জন্য তোমরা দিনের জ্ঞান শিখতে যেও না ওহ লে তুমারু বিহি আসুফাহা আর এই জন্য তোমরা দিনের গান শিখতে যেও না যে তোমরা অজ্ঞ মূর্খ মানুষদের সাথে ঝগড়া এবং বিবাদে লিপ্ত হবে তাদের সাথে ঝগড়া করে তাদের সাথে বিবাদ করে কোনোই লাভ হবে না যারা মূর্খ যারা অজ্ঞ ওলা তা খাই আরো বিহিল মজলিস আর এই জন্যও তোমরা জ্ঞান অর্জন করতে যেও না যে সমাজে মজলিসে তোমাদের নাম উচ্চ হবে তোমরা খ্যাতি লাভ করতে পারবে তোমরা প্রসিদ্ধতা অর্জন করতে পারবে এরকম উদ্দেশ্য নিয়ে তোমরা জ্ঞান অর্জন করতে যেও না অমাইয়া ফ আলদা এরকম যদি কেউ করে তাহলে তার ঠিকানা জাহান্নাম জাহান্নাম সুভান আল্লাহ এই হচ্ছে বিশ্বনবী তাই এই হাদিস থেকে আমরা পরিষ্কার বুঝতে পারলাম ভাবে বিশ্বনবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলীহ্লাম সাল্লাম একটি হাদিসের মধ্যে বলছেন তিনটি উদ্দেশ্যকে সামনে রেখে জ্ঞান অর্জন করতে যেও না। লে তুমার বিহি আহা এই উদ্দেশ্য যেন না হয় যে অজ্ঞ লোকদের সাথে তুমি ঝগড়া বিবাদ করবে ওহ আলেতুজা দিল বিহি আল ওলামা আর এই উদ্দেশ্য যেন না হয় যে আলিমদের সাথে তর্ক বিতর্ক করবে তাদের সাথে বাহস মোবাহা করবে এই রকম উদ্দেশ্য যেন না হয় যে তুমি আলিমদের সাথে ঝগড়া এবং বিবাদে লিপ্ত হবে আর এই জন্যও তোমরা জ্ঞান অর্জন করো তোমাদের জ্ঞানের মাধ্যম বা তোমাদের জ্ঞানের অর্জন করার উদ্দেশ্য যেন এই হয় আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি কামনা এবং আল্লাহর কাছে যা আছে তা আমরা লাভ করব কারণ এটা চিরস্থায়ী হবে এবং তা সব সময় চিরন্তন হবে অলিক এছাড়া অন্যান্য যত উদ্দেশ্য তুমি সামনে রাখবে তাই একদিন না একদিন শেষ হয়ে যাবে যদি নাম কামানোর উদ্দেশ্য হয় তাও একদিন শেষ হয়ে যাবে যদি মানুষের সাথে তুমি ঝগড়া বিবাদ করার উদ্দেশ্য নিয়ে জ্ঞান করতে যাও তবুও তার সীমা একদিন আল্লাহ রবুল আলিমের কাছে আছে আর মহান আল্লাহ তা আমরা খুব ভালো করেই জানি তাই তো তাদের কথা তুলে ধরেছেন যারা আল্লাহর দিন শিখতে যায় শুধু আল্লাহর উদ্দেশ্যে তাদের সম্পর্কে আল্লাহ নবী বলছেন মানসালাকুবিহানা যারা দিনের জ্ঞান এই জন্য শিখতে যায় যে এই যে দিনকে প্রতিষ্ঠা করবে এবং আল্লাহ জান্নাতের সুগম করে দিবেন এই আলিমদেরকে আহম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওয়ারাসাতুল আমিয়া হিসাবে আখ্যায়িত করেছেন যারা আল্লাহর জ্ঞান শিখেন শুধু এই উদ্দেশ্যে নিয়ে যে তারা দিনের প্রচার প্রসার করবে তারা দিন কে মানুষের মাঝে তুলে ধরবে তাই আল্লাহ নবী বলেছেন আল উলামা ও ওয়রাসাতুল আমবিয়া ওয়াল আমবিয়া لم ইউরসু دینارا ولا درهما وانما ورثوا العلم فمن اخذ اخذ بحظ اديب উলামারা হচ্ছেন নবীদের উত্তর অধিকারী নবীদের ওয়ারিসিন আর নবীরা কোনো কাওকে টাকা পয়সার বিষয় সম্পত্তির ওয়ারিশ বানান দিনের জ্ঞান এবং দিনের এলমে যা তারা আল্লাহ কর্তৃক লাভ করেন সেই দিনের জ্ঞানের ওয়ারিস তারা অন্যদেরকে বানিয়ে যান তাই যারা এই জ্ঞান নবীদের কাছ থেকে শিক্ষা লাভ করে তারা বড় উত্তম জিনিস এবং বড় মহান অংশ তারা গ্রহণ করে বা লাভ করে তো মোট কথা হচ্ছে আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম আমাদেরকে সতর্ক করলেন যে দিন শিক্ষা করার উদ্দেশ্যে যেন আলেমদের সাথে ঝগড়া করা না হয় এবং অজ্ঞতের সাথে না হয় যে মানুষ তোমার এরকম উদ্দেশ্য যেন না হয় বরং এই ইলি বেকুম মাহিন্দাল্লাহ আল্লাহর কাছে তোমার যা রাখা আছে পুরস্কার সেই পুরস্কার কামনা করো এই ইলিমের মাধ্যমে তাহলে এই জ্ঞান তোমার জন্য একদিন লাভদায়ক হবে এবং একদিন তুমি এর ফল পাবে আল্লাহ রবা আলিমিন এরকম আলেমদের জন্য জান্নাতের পথকে সুগম করে দিবেন। তো যেটা বলতে চাইছিলাম যে নিন্দনীয় ঝগড়া হচ্ছে যে মানুষ এই জ্ঞান অর্জন করে আলেমদের সাথে ঝগড়া করার উদ্দেশ্য লাভ করলে তা নিন্দনীয় হবে এইভাবে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলীহসাল্লাম আর একটা হাদিসের মধ্যে বলছেন আনা বেবাইতিন যা বেবাইতিনা মান তারাকাল মেরা আনকা মহে আমি তার জন্য জান্নাতের শেষ সীমান্তে একটি বাড়ি বা একটি ঘরের ওয়াদা বা তার জন্য আমি জাবিন হচ্ছি যে তাকে জান্নাতের শেষ সীমান্তে একটা বাড়ি দেওয়া হবে মান তারাকাল মেরা আনকাহানা মহিকা যে ঝগড়াঝাঁটি ত্যাগ করে যদিও সে সত্যের ওপরে প্রতিষ্ঠিত থাকে মানে যে ঝগড়া করছে আমার সাথে সে কিন্তু অসতপথে রয়েছে আমি ঠিকপথে রয়েছে। রয়েছি আমারই ঝগড়া করা নেই সঙ্গত জিনিসটা আমারই আমি সঠিক পথে আছি তা সত্ত্বেও আমি ঝগড়া চাই না যা ছেড়ে দিলাম আল্লাহ যদিও সে সত্যের ওপরে প্রতিষ্ঠিত ছিল জাননা লেমান তারা কালকা ওয়া ইন কাজেহা আর জান্নাতের মধ্যস্থলে আমি একটি ঘরের জামিন হচ্ছি তার জন্য যে মিথ্যা কথা বলাকে ত্যাগ করে যদিও তা ঠাট্টার ছলেও হয় তবু মিথ্যা কথা বলে না ঠাট্টার ছলেও মিথ্যা কথা ঠাট্টার ছলে কথা বলা থেকে বিরত থাকতে হয় তাই যে ব্যক্তি ঠাট্টার ছলে হলেও মিথ্যা কথা বলে না মিথ্যা থেকে বিরত থাকে তার জন্য আমি জান্নাতের মধ্যস্থলে একটি ঘরের দামিন হচ্ছি আর আমি তার জন্য জান্নাতের উচ্চ স্তরে একটি ঘরের জাবিন হচ্ছি যার চরিত্র খুবই সুন্দর হবে যে নিজের চরিত্রকে সুন্দর করতে পারবে যে নিজের চরিত্রকে নির্মল সচ্ছল করে রাখতে পারবে তার জন্য আমি জান্নাতের উচ্চ একটি ঘরের জাবিন হচ্ছি এই হাদিস থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হচ্ছে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ও এমন ব্যক্তির জন্য জান্নাতের জাবিন হয়েছেন যে তর্ক বিতর্ক ঝগড়া ঝাঁটি থেকে নিজেকে বাঁচিয়ে রাখে যদিও সে সত্যের ওপরে বা ন্যায়ের ওপরে প্রতিষ্ঠিত থাকে এইভাবে রাসুল এ করিম সাল্লাহ আলী হসাল্লাম সহি হাদিসের মধ্যে বলছেন বুখারি শরীফের হাদিস সেই হাদিসের মধ্যে আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী হসাল্লাম বলছেন যারা খুব বেশি ঝগড়া করে খুব বেশি ঝগড়াটে লোক যারা তাদেরকে আল্লাহ রবুল্লা আলমিন ঘৃণা করেন এটা হচ্ছে বুখারি শরীফের হাদিস অনুরূপভাবে মুসলিম শরীফের মধ্যে এসেছে শয়তান সম্পর্কে আল্লাহ রাহী আল্লাহ নবী বলছেন শয়তান এ ব্যাপারে নিরাশ হয়েছে যে জাজিরাতুল আরাবে আরব উপদ্বীপে তার কোনো মুসাল্লি ইবাদত করবে না এ ব্যাপারে শয়তান নিরাশ মানে সে একেবারে নিশ্চিত যে আরব উপদ্বীপের কোনো মুসলমান তার ইবাদত যে করবে না এ ব্যাপারে সে একেবারে নিরাশ হয়ে গেছে ওয়ালাকিনা তাহাদিস কিন্তু তাদের মধ্যে ঝগড়া বিবাদ বাঁধিয়ে দেওয়ার ব্যাপারে সে কিন্তু নিরাশ হয়নি মানুষের মাঝে ঝগড়া বাঁধিয়ে দেওয়ার যে সমস্ত উপায় উপকরণগুলো আছে সেই উপায় উপকরণের মাধ্যমে সেগুলির দ্বারাই শয়তান যে মানুষের মাঝে ঝগড়া ও বিবাদ বাঁধিয়ে দিতে পারবে এ কথা থেকে সে কিন্তু নিরাশ হয়নি तो अल्लाह रसूल सल्लामी झगड़ा दी भाई नल्लाह परिष्कार बुझते झगड़ा विवाद के महान अल्लाह रबुल्ला आलिम पसंद करें अनुरूप भावे हदीस एर मध्य आस हदीसर कथा आल्ला नबी बल्ला ঘ রসুল সাল্লাম বলছেন কথাতে পটু এমন অনেক মানুষ আছে যাদেরকে আল্লাহ রাবুল আলমী ঘিন্না করেন কারণ তারা খুব পটু কথা বলে এমনভাবে জীব উল্টিয়ে উল্টে কথা বলে যেমন ছাগল গরুরা খাবার সময় জীব উলটিয়ে উলটিয়ে মানে খায় ঠিক ওইভাবে জীব উলটিয়ে উলটিয়ে কথা বলে এবং তারা কঠাতে খুবই পটু এবং তাদের এই কথা বলার মাধ্যমে তারা যে কত মানুষের ক্ষতি করে এবং কত মানুষের গীবত বা কত মানুষের মনে বা কষ্ট দিয়ে দেয় এই ব্যাপারে তারা চিন্তা গবেষণাও করে না এরকম লোকদেরকে মহান আল্লাহ রবুল্লা আলমীন ঘৃণা করেন কারণ তারা এই জীব উল্টিয়ে কথা বলে বলে মানুষদেরকে কষ্ট দেয় এবং মানুষের মনে বেদাতায় মহান আল্লা রব্বুল আলমিন এই কোরআন মাজিদের আমাদেরকে অযথা ঝগড়া এবং খুব বেশি ঝগড়াঝাটি করা থেকে নিষেধ করেছেন কোরআনের মধ্যে বলেছেন নাসে অমিনান হায়াতি দুনিয়া মানুষের মাঝে এমনও মানুষ আছে যার কথাবার্তা তোমাকে খুব চমৎকৃত করবে মনে হবে দুনিয়ার বিষয়ে যে সমস্ত কথাবার্তা বলছে খুবই উত্তম এবং খুব ভালো কথা বলছে কিন্তু আসলে হবে ও আলাদুল খেসাদ খুব বেশি ঝগড়াকারী হবে আল্লাহ তালা আমাদেরকে জীবের হিফাজত করা তৌফিক দান করেন ও সাল্লা নবীনা মোহাম্মদ ও আল্লাহ ও সাহবিহি আজমাই सठिक व्यवहारे एरपूर्ण পবিত্র কোরআন অনুযায়ী সম্পদের সর্বোত্তম ব্যবহারের একটা উপায় হল আল্লাহ সবানার পথে ব্যয় করা তার দেওয়া ইসলামের সঠিক বাণী ছড়িয়ে দেওয়ার মাধ্যমে পিস টিভি আর সম্পদালি সুযোগ যা সন্তুষ্ট করবে আল্লাহ টিভির সাথে থাকুন আপনার ও দানের অর্থ পাঠাতে পারেন আইআরএফআ ব্যাংক বার্মিংহাম পাঁচ এক শূন্য শূন্য আট তিন সুইফট বিআইসি খেউ এআরএে আমাদের ইমেল করুন সাপোর্ট মানবতার সমাধান जार्ध्य निहित आल्ला उच्छेद कर राजत्व दिल्ली ज्ञान दिले मनोनी मेरे मेरे ना उद्देश्य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 आठटन सम्प्रचार सकाल साढ़े छटा बांगलदेश